আলহামদুলিল্লাহ মুসলিম নবীনা মুহমদিন সম্মানিত হাজিরিন আমাদের তফসির আজকে শুরু হবে ইনশাল্লাহ আনামের বাইশ নম্বর আয়াত থেকে আমরা গত সপ্তাহে যেখানে থেমেছিলাম একুশ নম্বর আয়াতে আল্লাহ সেখানে আমাদেরকে শুনিয়েছেন আয়াতার মধ্যে ছিল ওমান ঐ লোকের চেয়ে সবচেয়ে বড় জালেম আর কে আছে যে ব্যক্তি আল্লাহ তালার বিষয় মিথ্যা কথা বলে অথবা আল্লাহ তালার আয়াতগুলোকে অবিশ্বাস করে বলে এগুলা সব মিথ্যা কথা এগুলো আল্লাহর আয়াত নয় এবং তিনি আল্লাহর নবী নন আল্লাহর কাছে কোন ওহি না এগুলো সব নবী মোহাম্মদ বানাই বানিয়ে বলছেন এই সমস্ত মিথ্যা তহমদ যারা দেয় আল্লাহ তালার বিষয়ে এর চেয়ে বড় জালিম পৃথিবীতে আর কেউ হতে পারে ইন্নাহুল্লাহ ইফরাহিম এরকম জালিমরা কখনো কামিয়াব হবে না পৃথিবীতে জালিমরা কি কামিয়াব হয় দুনিয়ার হিসাবে যারা দুনিয়া তারা মনে করে জালিমরাই তো কামিয়াব হয় সব তো জালিমদের হাতেই আছে মজলুম তো বঞ্চিত এটা হলো দুনিয়ার মানুষের হিসাব কিন্তু আল্লাহ তালা হিসাবে কি জালিমরা কোনদিন কামিয়াব হবে না কারণ আমরা মনে করেছি আসল কামিয়াবি হলো দুনিয়ার হিসাব নিকাশ তাই না কিন্তু আসল হিসাব নিকাশ কোথায় হবে আসল কামিয়াবি কোথায় সে কথা আল্লাহ বলছেন তাদের হাতে সমস্ত কিছু আছে আমি যখন তাদের সবাইকে জমায়েত করব হাসরের ময়দানে সেদিন আশরাকু যারা সেরে করে বসেছে তাদেরকে আমি তখন জিজ্ঞেস করব, আইনা করবো তোমা তোমাদের শরিকগুলো কই যাদেরকে তোমরা ধারণা বসত শরিক হিসেবে গ্রহণ করেছ সেরেক করেছ যে আল্লাহ ছাড়া এদের হাতেই অনেক কিছু আছে তারা কই এখন আমি তাদেরকে সেদিনই প্রশ্ন করব তখন তাদের ফেতনা কি হবে তাদের ফেতনা হবে এই আর কোন সল চাতুরি কিছুই তখন তাদের টিকবে না ধরা পড়ে গেছে আল্লাহ তালার কাছে হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে এখন জান্নার দেখা যায় জান্নার জাহার নাম দেখা যাচ্ছে এখন তাদের বলতে থাকো সত্য আর সারা মিডিয়া সারাদিন সেটা বলে কিনা তো তাদের কথাই মনে হয় মিথ্যা কথাই সত্য হয়ে যাচ্ছে মনে হয় জন্য দিনে চালিয়ে দিচ্ছে চলতেছে সত্য চাপা পড়ে আসে দুনিয়াতে তখন এটা চলেছে আমরা জীবনে সেরে করিনি আমরা তা বিশ্বাসী ছিলাম আল্লাহর কসম করে বলবে আল্লাহর কসম করবে আর বল যে আল্লাহর ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাদের রব রবও হয়ে গেছে এখন কথম করে আল্লাহর নামে আর দুনিয়ার মধ্যে আল্লাহ কি করা আল্লাহর ইসলাম তোমাদের কাছে এত কষ্টের কারণ হয়েছে কিভাবে ইসলামকে দেশ থেকে করে বিভাবে মূর্তি পূজা নিয়ে আসা যায় কিভাবে হ্যাঁ যারা মূর্তি পূজা করে তাদের কালচারকে দিয়ে দেশকে ভর্তি করা যায় সারা দিন চেষ্টা করে ফেললা থেকে দেশকে সাফ করে সিঁড়ি ভর্তি করার জন্য তোমাদের কি পাকা পোক্ত প্রোগ্রাম এবং পরিকল্পনা চলছে আর সেদিন বলবি আমরা ধারে কাছে আল্লাহর কসম মিথ্যা কথা বলে দুনিয়া পার হয়ে যায় আখেরাতে পার হয়ে যাওয়ার ফোন দি আল্লাহ তারা সেই কথাটা বলেই পরের বাক্যে কি বলছেন উন্দুর দেখো দেখো দেখো উন্ো তোমরা নিজেদের ব্যাপারে কি মিথ্যা কথা বলছে দেখো আল্লাহ তালা দেরি কল্যাণের সঙ্গে সঙ্গে তিনি ওই দৃশ্যটার পাশাপাশিতা তিনি নিজে কি মন্তব্য করবেন সেটা করে ফেললেন দেখো তারা কত বড় মিথ্যা কথা বলল তারা সেরেক নিয়ে সারা দীবন তারা নাচানাচি করল শেরেকের কালচার তাদের কাছে ছিল তা হইদের থেকে অনেক প্রিয় এখন তারা সব ডিনায় করছে হুমা ক্যানুই আফতারুন তাদের কাছ থেকে গমরা হয়ে গেল হারিয়ে গেল সব যেগুলো তারা মিথ্যা আরোপ করেছিল দুনিয়ার মধ্যে মিথ্যার ফানুস উড়ে গেছে কিছু নাই তাদের হাতে আর তাদের কাছে আর কোনো ক্ষমতা নাই মিডিয়া নাই টাকা নাই পয়সা নাই গুণ্ড বাহিনী নাই মস্তান নাই পুলিশ নাই কিছু নাই এখন তারা একলা আল্লাহর কাছে ধরা পড়েছে মুনাফিক ছিল উভয় গোষ্ঠীর মধ্যে এমন কিছু লোক ছিল তারা মাঝে মধ্যে আসত কোনো কারণে নবী করিম সাল্লামের কাছ থেকে শোনার চেষ্টা করতো শুনেছে মুনাফে এসেছে কারণ মুসলিম গেছে তারা তারা তো নামাজেও আসতে হতো তো তারা তেলাওয়াত শুনতো ওনার বয়ান শুনত কারা চুপি সারে মাঝে মধ্যে শুনত কিছু দেখি কি বলে তো তিনি বলেন আল্লাহ বলেন যে কেউ কেউ তোমাদের তাদের মধ্যে আছে তোমার কাছে এসে শুনে এনবি আপনি কি তেলাওয়াত করেন এটা মাঝে মধ্যে শুনে তারা শুনে কিন্তু শোনার পরে কোরআন আল্লাহর কালাম এটা শোনার পরে তো সরাসরি দিলের মধ্যে পৌঁছে যাওয়ার কথা কিন্তু ওদের দিলে পৌঁছে না আমাদের কিমতে জুটে নাই নবীকার দুনিয়াকে দেখা দেখলে আমরা কি করতাম বলেন তো তাদের সামনে তিনি আছেন তেলাবাদ করে শোনাচ্ছেন দেখার পরেও তাদের মধ্যে একটুখানি আল্লাহ তিলেন না তাদেরকে আমি দুর্গ বানিয়ে দিয়েছি বিরাট বানিয়ে দিয়েছি এমন বাধা যে ঢুকবেই না দিলের ভিতরে কি যেন একটা বিরাল শক্ত দেওয়াল প্রাচীর খাড়া হয়ে আছে যে একটু বুঝবে কি কথা আল্লাহ বলছেন আরে এত দামি কথা তারা কি মিথ্যা কিন্তু তারা এটা বুঝে না হু হু এটা একটু বুঝার চেষ্টা করে না তাদের আত্ম উপলব্ধি হয় না তারা রিয়ালাইজ করে না মনে হয় ওদের কানে যেন শুনতে না পায় মনে হয় যেন সীশা গলিয়ে কানের মধ্যে ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছে মনে হয় কানে শুনে না কান থাকা সত্ত্বে এরকম শুনে এক মুসলমানকে একজন রুক করতে গিয়েছেন কোরআন তেলাওত করে জিনে ডিস্টার্ব করে তো কোরআন তেলাওত করে তাকে ফুঁদিয়েছেন এটা শোনার পরে সে বলে কি শুনলাম আমি এটা এটা কি পড়লো এটা কি পড়লাম এরকম তো আমি জীবনে শুনি না তার ভিতরে হয়ে গেল এবং সে পাগল হয়ে গেল এবং সেখানে ইসলাম কবুল করে ফেলল দেখেন আর এই কাফেররা এর মোনাফিকটা এতবার শুনার পরে ঢুকে নেয় আর আমাদের এই সমাজেও আছে মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে এখন তার চেয়ে আরেকটা উন্নত হয়েছে এখন সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে মানে ইসলামের কোন জায়গায় কি আছে সব খেদান কি দ্রুত গতিতে যাই হোক তারা কোন অনুষ্ঠানে সভাপতি বসে থাকে মোনাফিক অথবা কাফের আসলে ভিতরে ভিতরে মুখে বলে কি মুসলিম মাঝে মাঝে মাথায় টুপিও দেয় কিন্তু দিনের দুঃশনী কোথায় আছে চূড়ান্ত ভাবে কাফের বেদিনী থেকে আরো কয়েক কদম আগে কাপের বেদিন আমাদের কিচ্ছু করা লাগবে তোরা তালাইতে থাকু বিহা এরা যদি সব নিদর্শন আল্লাহ তালা দেখে আল্লাহ তালা অনেক মর্যাদা দেখে আল্লাহ তালা অনেক কুদ্রত দেখে তারপরে ইমার আনবেন কত কুদরত আল্লাহ তালা কত কুদরত আল্লাহ কুদরত দেখা যায় না প্রতিদিনই তো আমরা দেখি কত কিছু হয়ে যায় আল্লাহর কুদরতের অভাব আছে কোনো কোন সময় আপনি অল্পের জন্য বেঁচে যান বিরাট অ্যাক্সিডেন্টে আপনি পড়ে শেষ হয়ে যাওয়ার কথা এরকম হয় নাই কোনো সময় আপনাকে আল্লাহ তালা রক্ষা করেছে। কত আল্লাহ তালার এক একটি দিন চিন্তা করতে গেলে আল্লাহর কুদরত আল্লাহর সত্যি আল্লাহ তালার পাওয়ার আমাদের সামনে ফুটে উঠে সৃষ্টি দেখলে গাছ পালা ফুল কি নিদর্শন আল্লাহ আছে বলেন তো এক একটি নিদর্শন একটা ময়ূর পাখি দেখলে কেমন লাগে আপনার কাছে কি কুদরত আল্লাহ তার পাখার মধ্যে এত ডিজাইন এত কারুকার্য সুফান আল্লাহ সে যখন পেখন তোলে এরকম করে খুলে ফেলে কিরকম দেখা যায় ইহা আল্লাহ কত কুদরত আল্লাহ তাহলে তারা যদি এরকম দেখতেই থাকে কুল্লা আয়াতেন আল্লাহ তালা সমস্ত নিদর্শনগুলো দেখলেও আল্লাহ তালা তাদেরকে আল্লাহকে মানার জন্য কোনো যজ্া তাদের দিলে পয়দা হবে না এত দুর্ভাগ্য তাদের জন্য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 যখন আপনার কাছে আসে আপনার মুখ থেকে কথাবার্তা শুনে কি সুন্দর তুমি মিথ্যাবাদী এটা করার না তুমি নিজে বানিয়েছ ই আপনার সঙ্গে ঝগড়া করে বিতর্ক করে মানে না আপনার কথা শোনার পরে কাফেররা বলে যা কিছু এগুলো বলা হচ্ছে কোরআনের নামে এগুলো সব অতীত জমানার কল্প কাহিনী মুসাফেরা কি কাহিনী কিছু কিছু ছিল ওগুলো কোথেকে জোগাড় করে এনে একটা কোরআন বানিয়ে বলে আল্লাহ এগুলো অতীত জামানা কেসা কাহিনী ছাড়া কিছু না হুম আউনান তারা লোকদেরকে নিষেধ করে কোরআন শুনো না তার কাছে যেও না ইমান এন না আর তারা নিজেরাও তার থেকে দূরে সরে যায় নিজেরা সরে মানুষকেও সরিয়ে দেয় ঠিক এখনকার ঐ সমস্যা মুসলমান দ্বারা ইসলামের দুশ্মনী করে তারা কোরআনের অর্থ বোঝার কোরআনকে মহব্বতের সাথে গ্রহণ করার নিজেদের যেমন কোন মানসিকতা নাই এর দুশ্মনির মানসিকতা আর অন্য মানুষের জন্য ইসলাম ওদের না থাকে সেটার জন্য তারা তাদের জন্য কি দুশ্মনি দাঁড়িয়ে দেখলে তাদের কাছে ভালো লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে নামাজ পড়তে দেখলে পর্দা পুরস্কার করতে দেখলি তাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে হিংসা বিদ্বেষ দুশমনি সৃষ্টি হয়ে যায় তাদের মনে হলে তারা এই কাজে করে করে তারা কার ক্ষতি করে তারা মনে করে অমুক অমুকের সহ্য গোষ্ঠী শেষ করে দিলাম অমুকের গোষ্ঠীর সহ নিবাদ করে দিলাম এই সমস্ত লোক আর সব করে দেবো সবার খুব ক্ষতি করলো কাউকে মেরে ফেললো কাউকে জীবনে তারা পঙ্গু করে দিল কাউকে চূড়ান্ত কষ্ট দিল সব করলো দুশ্মন ক্ষতিকার হলো নিজের ক্ষতি হলো আল্লাহ তারা নিজে বলছেন এগুলো আমাদের কথা না না আল্লাহর কথা সরাসরি কোরআন থেকে বলছি নাকি বানিয়ে বলছি ফান আল্লাহ তার ঠিকানা কোথায় হবে জাননা আর জালিমের ঠিকানা কোথায় হবে হত্যাকারী ঠিকানা কোথায় হবে যাকে পঙ্গু করে ফেললো তার এক একটি অঙ্গ পঙ্গু হয়ে গেছে এগুলার জন্য মাজরুমের জোয়া ফরিয়া আল্লাহ কবুল করে ফেলেছেন তার ঠিকানা কোথায় আল্লাহ করে আহারে পঙ্গু করে দিল পঙ্গু হয়ে নয় বিশ বছর ৪০ চল্লিশ বছর পঞ্চাশ বছর কষ্ট করলো আর সেই আখরাতে আবাদুল আবাদ জাননাতে থাকে তার ক্ষতি তুমি কি করলা বরঞ্চ তুমি তাকে জাননাতে পৌঁছে দেওয়ার করে গেলে আর তোমার জাহান নামে ঠিকানা মজবুত করে ফেললাম আল্লাহ এই জন্য বলেন জালিম রাজনা শুনে আহারে নিজের ক্ষতি করে মিনাল কাজ আপনি যদি দেখতেন হে নবী যখন দেখবেন আপনি যখন তাদেরকে জাহান উপরে উপরে খাড়া করানো হবে আফসুস করে তারা বলবে হরে যদি আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হতো এখন ওলা নুকাদ আয়াত ওনা কুনা মিনাল তাহলে আমরা আর আমার রবের আয়াত নিয়ে আর কোনো দিন এগুলাকে মিথ্যা বলতাম না এগুলা দুঃশনি করতাম না আমরা ইমানে যার নামে ফেলে দেওয়া হবে তখন কি তারা এই কথা বলে এখন তখন এই কথা কাজে লাগবে তারা বরঞ্চ প্রকাশ হয়ে গেছে এখন যা তারা অন্তরে লুকিয়ে রেখেছিল এখন প্রকাশ হয়ে গেছে কি তারা লুকিয়ে রেখেছিল একটু পরে আসছে আদু হু আনহু কিন্তু আল্লাহ তো পৃথিবীতে ফেরত পাঠাবেন না আর কোনোদিন কারণ আল্লাহ তালা ফার পাঠাবেন এই দুনিয়াতে একবার আর পাঠাবেন না তারপরে আল্লাহ তালা বলেন যদি আবার পাঠানো হয় এদের হাসলত হলো কি লা তারা আবার ওই আবারই পুনরাবৃত্তি করবে যেটা তাদেরকে নিষেধ করা হয়েছে গেলে আবার করবে। প্রচন্ড এগুলো নিশ্চিত মিথ্যাবাদী তো এই যে তারা যা লুকিয়ে রেখেছিল তা প্রকাশ হয়ে গেছে তার তাফসিরে ওলামা কেরাম বলেছেন যে আসলে তারা কিন্তু যারা অস্বীকার করেছে দিনের দুশ্মনী করেছে যুগে যুগে ফেরাউন থেকে শুরু করে মকর আবু জহর থেকে শুরু করে মোনাফিক থেকে শুরু করে এরা সবাই কিন্তু প্রায় মেজরিটি এটা জানে এটা হক দিন জেনে বুঝে দু ঠিক কিনা ফেরাউন যে বলেছে আনা রব কুমল আল আমি তোমাদের সবচেয়ে বড় রব সে ফেরাউন সম্পর্কে আল্লাহ তালা বলেন যে তারা অস্বীকার করল মূসা আল্লাহ সালাম আল্লাহ নবী আল্লাহকে মাহবুদ হিসাবে মানার কথা মানতে অস্বীকার করল নান না তুমি মিথ্যাবাদী আল্লাহ বলতে কিছু নাই আমি সব এই কথা সে মুখে বলতো অস্তায়ী কানা থা কিন্তু তাদের নফসের ভিতরে অন্তরে অন্তরে তারা জানে আমি কোন দিন সৃষ্টিকতা হয়েছে খামাখা সে তো করছেন আরেকজন আমি তো একটা নদী বানাইতে পারবো না নীল নদী তো আল্লাহ তালা বানাই তারপরে সে বলে নীল নদী আমার হুকুমে চলে কিন্তু সে দানে নীল নদী তার বাবাও বানায়নি আল্লাহ তালা বানিয়েছেন অন্তরে এটা জানে কিন্তু আমি সবচেয়ে আলু জুলুম এবং এবং তাকাব্যর অহংকার এগুলো দেখিয়ে এই কথা সে মুখে দাবি করে অর্থাৎ তার অন্তরে জানে সে সৃষ্টিকর্তা নয় সে মাহবুদ তার কোন আল্লাহ তালা তাদেরকে বলে দিচ্ছেন যে সেদিন সেটা প্রকাশ হয়ে যাবে তারা যারা লুকিয়ে রেখেছিল জেনেও হককে স্বীকার করেনি দাবি করেছে এটা মিথ্যা কথা মিথ্যা কথা তিনি মিথ্যা নবী এটা তারা অন্তরে জানতো মিথ্যান্ল অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেল লোকগুলো যারা আল্লাহ তালা সঙ্গে দেখা হবে হাসরের ময়দানে আখেরাতে এই কথাটাকে তারা অবিশ্বাস করেছে তারা কি ক্ষতিগ্রস্ত হলো না হয়নি ক্ষতিগ্রস্ত হয়েছে কদ খাসির তারা ক্ষতিগ্রস্ত হয়েছে লাফি হিন ইনসান অনেক ক্ষতিগ্রস্থ যদি না আনে তাই না আমলে কাজ না করে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল যখন সঠিক সময় চলে আসবে তে আমত তে আমত হাস হঠাৎ করে যখন চলে আসবে তখন তারা ইয়া হাসনা আফসুস করে বলবে হাই হাই আফসুস আমাদের জন্য আজকে আমাদের দুঃখের কোন ধরা পড়ে গিয়েছি এত দিন কেন এগুলাকে অস্বীকার করেছি মেনে নেই নি আফসুস আমরা কি জিনিস মিস করেছি কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে এসেছি কত ত্রুটি করে বসে এসেছি এখন তো আমাদের সব কোন উপায় নেই সর্বনাশ ঘটে গেছে হাই হাই হাই হাই কি হবে এখন আলা আর তারা তাদের পৃষ্ঠ দেশে পিঠের মধ্যে তাদের গুণায় বস্তা ক্যারি করবে আমল নামা কোন জায়গা দিয়ে দেওয়া হবে দান হাতে গুণাগারের বাম হাতে এর চেয়ে বড় যেগুলো ক্রিমিনাল তাদেরগুলা পিঠের মধ্যে দেওয়া হবে বিশাল বস্তা পিঠের মধ্যে গুনার স্তূপ তা নিয়ে তারা আঁটছে এইটা ফেলে দিতে পারবে না এই বস্তা ঠিকানা কোথায় তারা ভালো করেই জানে এই বস্তা তাদেরকে কোথায় নিয়ে যাবে দুনিয়ার করা হাইয়া তো দুনিয়া ইল্লা ইল্লাহ দুনিয়ার বস্তা এত মজা লাগে হাই হায় রে আল্লাহ কি মজা বলেন দুনিয়ার বস্তা এক দু সপ্তাহকে এক ভাই বললেন যে একটা লোক আমি এক খন্ড জমি কিনেছি খুব দামি জমি অনেক টাকা ব্যাটা মানে কয়েক কোটি টাকার আরেক লোক কি করলো এই আত্মীয় স্বদানের মধ্যে আর আরেকজনে নকল কিছু একটা বানিয়েটা নিয়ে বা ওয়ালির দাবি করে টোরে সে আবার আরেকজনের কাছে বিক্রি করেছে আরে পয়সাওয়ালা সে পয়সাওয়ালা জানে যে এই জমিনটি একজনে বিক্রি করেছে খরিদ করেছে এক লন্ডনের এক বাসিন্দা হ্যাঁ জানা সত্ত্বেও ওই লোক আরেকজনের থেকে সেম জমি কিনলো এরকম ঘটনা বাংলাদেশে খালি একটা হয়েছে না বহুত হয় আপনারা অনেকেই আমি হাত তুলতে বলি অনেকে আসেন এরকম তারপরে বললো যে এই দুই তিন আগে সে কাজ করেছে আমি অনেক কিছু করলাম তারপরে শাসমন্ত্রী কোর্টের একটা কেস দিলাম তা আমি তাকে দেখা করলাম আমি ওনাকে চিনি আপনি তো জানেন জমিটা আমি কিনেছি কোটে গেছেন তো কোটে যদি বললেন এখন আমি কি করি তারা ক্ষমা করে দিতে পারি কিনা আমার তো ক্ষমা করতে কষ্ট হচ্ছে আমি আপনি ক্ষমা করেন না না করেন আমার আল্লাহ কামুল হাকিবিন হ্যাঁ তিনি ইনসাফ কান করতে হবে এই যে জমিন সে এত কোটি কোটি টাকার জমিন আরেক জনের কে এইভাবে জুলুম করে তার বস্তা ভর্তি করে রেখে গেল তার জন্য ও আরে গেছে দুনিয়া দার তারা এগুলা চিন্তা করবে আহারে আমার আব্বা ভুল করেছে একটা লোকের জুলুম করে তার এই জমিটা নিয়ে ফেলেছে আহারে তাকে ফেরত দিয়ে দেই একটা কম্প্রোমাইজ করে ফেলি ছেলেমেয়েরা চিন্তা করবে জালিনতে চিন্তা করে আমার বাবার খবর নাই এই জমি আমি পেয়েছি আমি কারণ তার নিজের নাম করা তো আল্লাহ তালা মানে আরে কি খারাপ গুনার এই বিশাল বোঝা নিয়ে আসলো হায়াত আল্লাহ জীবনটা কি বলে এই তো তাকে কালকে দেখলাম আমি আজকে নাই তাহলে দুনিয়ার জীবনটা কত স্থায়ী মানুষ যখন খেলাধুলা করে খেলাধুলা কতক্ষণ করে আসলে দুনিয়ার জিন্দিগিটা তাই নয় কি এত রং রস এত কিছু এত জাগা জমি এত টাকা পয়সা এত এত মজা হঠাৎ করে যখন এই বুকের মধ্যে একটু পেন এসে গেল আহ ইয়া আল্লাহ সেখান থেকে ফেরত আলু বুকে নেওয়া নিশ্চয়তা আসে আপনাদের কারা কারো বুকে মাঝে মাঝে আসে নাই কেমন লাগে কেমন লাগে আল্লাহ এটা কিছু শুরু হয়ে গেল যখন আল্লাহ আবার ছেড়ে দেন আবার সব ভুলে যাই আবার দুনিয়ার মজা এসে জাগা নেয় তো আল্লাহ তালা বলে যে দুনিয়াটা এরকম খেলাধুলার মতো আসলে কোন এটা পারমানেন্ট কোন অ্যাড্রেস নয় আসল ঠিকানাটা রেখে এই দুনিয়ার জন্য মানুষ এত পাগল হয়ে গেল আখেরাত একদম কোরবান করে দিল। দিল্লা আখ রাতের জগৎ আখেরাতের ঠিকানা কত যে উত্তম কত যে ভালো কত যে নিয়ামত ওই লোকদের জন্য তারা তাকু অর্জন করেছে মোত্তাকিদের জন্য কি নিয়ামত আল্লাহ থরে থরে সাজিয়ে রেখেছেন তোমরা কি জ্ঞান খরচ করবে না আফালাত আলুন তোমরা কি বুঝবে না আকল খরচ করবে না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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেটস রিচার্জে যদি আমরা সবাই আখরাতে বুঝতাম তাহলে ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের মধ্যে এত কম্পিটিশন এত জাগা জমি নিয়ে দ্বন্দ্ব এত মামলা মোকদ্দমা হওয়া দরকার ছিল খালি কাফেররা বুঝতে না তা না আমরা খপরে পড়ে গিয়েছি কোরবানি করতে পারি না ছেড়ে দিতে পারি না এই দেনা নিয়ে কি অবস্থা এই আইল ঠেলা ঠেলি নিয়ে কি অবস্থা একটু জাগা নিয়ে কি কত রকম মামলা মোকদ্দমা মারামারি দেন দরবার কাদনা আলাম না হুলাই আপনাকে তারা কি কি বলে কষ্ট দেয় কি দুশ্মনি করে হে নবী আমি সব জানি তারা কি কি বলে অন্যয় কথা আপনার ব্যাপারে নবী করিম সালামকে অন্যায় অন্য তহমদ দিয়েছে তিনি যা করেন নাই তা বলেছে তাই না যা যা তিনি যেরকম না ওইরকম করেছে নবী সালামের তরিকায় যারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় দিনের জন্য কাজ করে তাদের ব্যাপারে এরকম অন্যায় তহমত দেওয়া হয় কিনা তাদের চরিত্রকে কলঙ্কিত করা হয় কিনা তারা যে দোষ করেননি সেই দোষে তাদেরকে দোষী করা হয় কিনা সব সেই সব চলছে তো আল্লাহ তালা বলেন দেব না তারা আপনাকে মিথ্যাবাদী বলছে না খালি আপনি মিথ্যাবাদী আল্লাহকেই তো তারা মিথাবাদী বলতে ইন্ডেন্ড আল্লাহ কোরআন পাঠিয়ে বলে আল্লাহ পাঠানো তাহলে তো আমাকে তারা মিথ্যাবাদী বানালো আপনি একলা রাসুলাল্লাহ আল্লাহ আল্লাহ তালা কেউ স্বয়ং তারা মিথ্যাবাদী বলতেছে আপনি শান্তনা নেন আপনি শান্ত হন আপনি তাদের এই সমস্ত অন্যায় কথা আপনার প্রতি এরকম বিভিন্ন দোষে আপনাকে দোষী করা এগুলা শুনে আপনি মন খারাপ করবেন না আপনি মনে কষ্ট পাবেন না এইভাবে প্রত্যেক রসুলকে আপনার আগে সব নবী রসুলকে এরকম করে করে বলেছে তাদের প্রতি দোষারোপ করেছে তারা সবর করেছে তখন তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে তারাও সবর করেছেন অস্থির হননি এই কাজ ছেড়ে দেননি উ তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে অনেক নির্যাতন করেছে হত্যা করেছে জেল জুলুম দিয়েছে পঙ্গু বানিয়েছে সব করেছে হাত আর এক পর্যায়ে আমার সাহায্য তাদের প্রতি এসে গিয়েছিল আল্লাহ ইন্দা আল্লাহর সাহায্য আল্লাহর এই কথাগুলোর কোনদিন পরিবর্তন হবে না আল্লাহর এই প্রিন্সিপাল ঠিক থাকবে জালিমরা দুশ্মনি করে তারা কামিয়াব হতে পারবে নাজরুমদেরকে আল্লাহ কামিয়াবি দেবেন কোন সময় দেন কোন সময় মজরুমরা নির্যাতিত ইন্তজার করছে তারা চূড়ান্ত কামিয়াবি অর্জন করেছে আপনার কাছে আগের নবীদের অনেক খবর ইতিমধ্যে এসে গেছে মহালিমকে কি করা হয়েছে ইব্রাহিম আল্লাহলামকে কি করা হয়েছে সব খবর কোরআনে পাকে এসেছে কিনা এসেছে রসুলকে বলা হয়েছে তিনি সব শুনেছেন সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে আল্লাহ দেখেন তারা অনেক সময় জানতো যে নবী করিম সাল্ল আলাম আহ মিথ্যা কথা বলেন না এটা ওনার অভ্যাস নাই আল আমিন উপাধি কে দিয়েছে তারাই দিয়েছে এই বিষয়ে একদিন আবু জহালের সঙ্গে নবী করিম সাল্লি সাল্লাম দেখা হলো একটা রেওয়ায় আবু জাহাল নবী করিব সালাম দেখা হলে ওনার সঙ্গে এখন হাত মিলালো আমি দেখলাম এই যে সব মানে হলো যে আমাদের দিন থেকে বেরিয়ে গেছে মোরতাদ হয়ে গেছে কি তাদের ভাষায় তাদের কুফরি দিন থেকে ছেড়ে মোরতাদ হয়ে গেছে মোহাম্মদ সাল্লা সালাম এই সঙ্গে দেখি আপনি হাত মিলালেন ঘটনা কি আমরা জীবনে তো তাদের আনুগত্য মেনে নেইনি আমাদের সঙ্গে তাদের নেতৃত্বে নিয়ে কম্পিটিশন আছে কাজে নবী হবে এই দায়িত্ব এই নেতৃত্ব তারা নিবে এটা হতে দেওয়া যাবে না হিংসা বিদেশ। আরেক ঘটনা আসছে আবুজ্জাহাল এর সঙ্গে নবী করিম সালাম তিনজন আবুজ্জাহাল আবু সুফিয়ান আর আখনাস ইসাহ আলী তার সিরাতে যেটা ওখানে এই ঘটনা উল্লেখিত আছে কি ঘটনা আছে যে তারা একদিন কি করল তিন জনে মিলে রাতের অন্ধকারে নবী করিম সাল্লামের তেলাওয়াত শোনার জন্য অন্ধকারের মধ্যে গেল তিনজন চাকা থেকে শুনে কেউ কাউকে দেখেন তখন যখন সকালের আলো উঠছে নবী করিম সালে তাহাজ পড়ছিলেন তেলেন তারা শুনছিল মনোযোগ দিয়ে তিনজন চিন জায়গা লুকিয়ে লুকিয়ে কেউ কাউকে দেখেনা সকাল হয়ে আসছে তিন দিন আবার নিদের বাড়ির দিকে আসছে এসতে গিয়ে তিন দিনের রাস্তার জিজ্ঞেস করে কোথায় গেলাম আমি গেছিলাম দেখি মহামা কি পরে একটু শুনতে তো দ্বিতীয় দন তাই বলে আমার তো তাই ঘটনা হয়েছে তৃতীয় দনও তাই আবু সুফিয়ান আবু জাহান আর আখনাস এবং সরাই তখন বলে দেখো এই কাম আর করা ঠিক হবে না সুমে তাহাদু তারা তিন চুক্তি করলো এগ্রিমেন্ট করলো এই কাম আমরা কেউ করবো না চুরি করে কেউ এটা শোনার দরকার নেই কারণ বলা যায় না শুনতে শুনতে কোন সময় ধীরে মধ্যে ঢুকে যায় আর এই কবুল করে ফেলি সব সর্বনাশ হয়ে যাবে খবর এই কাজ কেউ করোনা ঠিক আছে নেভার ইউলি উদিস এরপরে দ্বিতীয় রাত আসলো এখন দ্বিতীয় রাতে এখন তিনও জন মনে করছে ওই দুজন তো আর যাবে না আমি একটু যাই ওকে তারপরে তারা আসলে তিনছে ওই আগের রাতের মতো আবার দেখা সকাল বেলা ঘটনা কি ভাই আমারও সেই ঘটনা ধরা পড়ে গেল সবাই তিনজন তৃতীয় রাত্রে আসলো আবার চুক্তিপত্র হল খবরদার এই রাত্রে কেউ কাজ করো নাচ ওকে স্টপ ইট প্লিজ যা লাগে চুক্তিপত্র সব করলো ওকে তারপরে আলাদা হয়ে গেল এরপরে যখন সকাল হয়ে গেল তৃতীয় রাত্রে ঘটনা ঘটলো আখাদ সকাল বেলা আখানাস থার্ড নাইটে তৃতীয় রাতে সে নিজের লাঠি হাতে নিল সুমা খারা হাতা আবাসানুফিয়ানের বাড়িতে আসল তোমার নিজের স্টাডি কি আমাকে বলো তোমার ধারণা কি এ কি মিথ্যা বাদিন সত্যি আমাকে তুমি বলতে হবে সত্যি কথা লাঠি কিন্তু হাতে আসে ও আর ওকে ও সময় বলে যে শোনো আমিও শুনছি কি বক্তব্য এখানে আসে তুমিও তুমিও যেটা বুঝা আমিও সেটা বুঝি বুঝে গেছি কিন্তু আমরা জনের তখন আখনাজ বলে আনা ও লগি হালিফ তু বিহি সিম্বা খারা তামিন্তা আবা জাহাল এখন সে বললো আচ্ছা ঠিক আছে আমি এখন এক কাজ করি আবু জহরের কাছে যাই দেখি তার মতামত কিছু কি মনে করেন কি শুনছি আরে শুনল এই তিন দিন ঘটনা কি হলো দেখলাম না তুমি বলে যে তা না জানা নাহ আব্দু মফারফ আমরা আর বনু আব্দুল মান্নাফ হোষ্ঠী তাদের গোষ্ঠী এটা নিয়ে আমাদের মধ্যে থাকবে আত আমু ফা আত আমানা ফ্না তারা আগে লোকদেরকে খাওয়াই হওয়ার উপলক্ষে আসলে তাদের পাশাপাশি কম্পিটিশন করি আমরাও খাওয়াই যাতে নেতৃত্বটা তাদের হাতে পুরোনা চলে যায় ও হামিল লোকদেরকে উঠে উঠাইয়া নিয়ে যায় আমরা তাই না দান খারাপ তারা করে আমরাও করি চলছে এভাবে হা তাই দেখা যা তাই যেভাবে আমরা অলমোস্ট কম্পিটিশন নেক টু নেক উইথ তাদের সঙ্গে একেবারে আমরা খুব কম্পিটিশনে আছি তারা এক কদম গেলে আমরা আরেক কদম আগানোর চেষ্টা করি এরকম করে একটা কম্পিটিশন নেতৃত্ব নিয়ে চলছে আবিষ্কার যে তাদের মধ্যে নবী এসে গেছে আসমা থেকে খবর আসে ওইটা আমরা কেন জোগাড় করব আবার আরেক মুশকিল কাজে এটা হবে না কোনোদিন তার উপর ইমান আনব না কোনোদিন তাকে বিশ্বাস করবো না হবে না তারা কাহু আফনাথ তাকে ছেড়ে দিল পেয়ে গেছে যে আসলে জেনে শুনে এগুলা দুশ্মনী করছে তো এভাবে করে তারা কিভাবে নেতৃত্ব নিয়ে তারা এই কম্পিটিশনে গিয়ে নবী করিম সাল্লা সাহেব জানা সত্ত্বেও মিথ্যা বলে আখ্যায়িত করলো এই জন্য আল্লাহ তালা নবী করিম সাল বললেন আপনার আগে নবীরা এসেছে তাদের তরীকে আল্লাহ আল্লাহর ভরসা করেন কাজ চালিয়ে যান পৃথিবীতে যুগে যুগে যখন এরকম মুসলমানদের উপরে নির্যাতন আসবে মক্কি জিন্দিগি কিরকম নির্যাতন এসেছে আনুকে কিভাবে নির্যাতন করা হয়েছে এরকম সোহাই বা রুমি কিভাবে নির্যাতন করা হয়েছে বহু ঘটনা আপনারা জানেন কিন্তু ইনশাল আল্লাহর দিনের দিতে পারবে না ফেরুন ইসলামে এই নূরকে আল্লাহ তালা কমপ্লিট করবেন জালিয়ে রাখবেন ইসলামের নূরকে ফু দিয়ে উড়িয়ে দিতে চায় না পারবে না ইনশাল মুসলমানদের কোরবানি হবে মুসলমানদের উপরে পরীক্ষা আসবে এ পরীক্ষা তাদের জন্য কামিয়াবি নিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তারা কাছে জানাতো নাইন তাদের অফিকে থাকবে ইনশাআল্লাহ